সম্মানিত দর্শক মন্ডলী আমরা আলোচনা করছিলাম শরীয় অনুসরণের পদ্ধতি এ মর্মে द्वित विषय पर आलो दलिल सही क्या एमर्मे हमें और उदाहरण अपन का पेश करते चाहे बोलते चाहिए हादिस जख सही प्रमाणित है तक अवश्य अवश्य हमें मेने युक्ति देखिए बाान करते गि कहकर बैर हो जारी কারণ আল্লাহ রব বলছেন সোরজাব ছত্রিশ নম্বর আয়তে যখন আল্লাহ এবং তার রাসুল কোনো বিষয়ে ফাইসাল্লাহ বা সিদ্ধান্ত প্রদান করবেন তখন কোনো পুরুষ বা কোন নারী মুসলিম পুরুষ মমিন পুরুষ বা নারীর কোন নিজস্ব কিছু করার থাকে না যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসুলের অবাধ্যতা করবে ফকত দল্লা সে ব্যক্তি স্পষ্ট পতভুষ্ট হবে আমি সতর্ক করতে চাই সৈহাদিস বর্জন করে তৃতীয় পথ খোলা থাকবে এমনটা কখনো মনে করা যাবে না সেই হাদিসটাকেই গ্রহণ করতে হবে যেটা আলোচনা করছিলাম একটি সুন্নাতকে মেনে চললে এত নেকি হবে দশ হাজার নম্বর হাদিসে তা কাবির মধ্যে আসছে যে একটি সুন্নাতকে মেনে চললে পঞ্চাশ জন শহীদের সোয়াব পাবে মর্যাদা পাবে এই হাদিসটাকে যদি আমি গ্রহণ করি তাহলে এক দিকে আমি সোয়াপ পাচ্ছি আর দিকে পাচ্ছি কি ল হকবার আর একদিকে পাচ্ছি আসলে নির্দেশটাকে মেনে নিচ্ছি তিন আর একটি দিক হচ্ছে আমি ভাইয়ে ভাইয়ে মতনৈক্য সৃষ্টি না করে পরস্পরকে কোরআন এবং সই হাদিসের উপরে টিকে থাকতে পারছি বন্ধুরা এক দিকে নেকি রয়েছে আর দিকে আছে ভ্রাতৃত্ববোধ আমি এখানে আর একটি উদাহরণ পেশ করব তার আগে বলতে চাই যে রফলায় দিন সম্পর্কে যে মতনক্য আছে এটা মানুষ আজকে সোননাদটা ছেড়ে দিয়েছে কেউ লজ্জাই করতে চায় না কেউ সমাজের কারণে করতে চায় না কেউ নিজে বড় একজন আলেম হিসাবে পরিচয়ের কারণে এই সুন্নাতকে মানতে চায় না একটি হাদিস জয়ীফ বর্ণিত হওয়ার কারণে আমি সেই হাদিসটাকে প্রাধান্য দিলাম জয়ীফটা অথচ এতগুলো সই হাদিস সামনে আছে সেইগুলো আমরা মানছি না কেন মানলাম না কোন স্বার্থে আমি তাহলে কি রসুল সাল্লা সাল্লামের মহব্বতকে প্রাধান্য দিলাম আমি কি কি হাদিসকে প্রাধান্য দিলাম আমি কি আল্লাহ আল্লাহরবুল্লার বিধানকে প্রাধান্য দিলাম না অন্যের বিধানকে প্রাধান্য দিলাম অথচ এই একটি মতনক্যের কারণে সমাজে কত সমস্যা এমন কেউ কি আছেন কোনো মহাদিসকে কথা বলেছেন যে রফল আয়দিন করার হাদিসটি জয়ীফ এই হাদিসটি আমুল করা যাবে না এটা তো প্রশ্ন আসে না যে হাদিসকে মোতাহতের পর্যায়ে বলেছেন মহাদিসগণ সেই হাদিসকে জয়ীফ বলবো আমি কীভাবে প্রশ্নে আসে না হাদিস সহি তাহলে এত বড় একটা আমুলকে বর্জন আমরা করেছি করার মাধ্যমে মতনক সৃষ্টি করেছি দলে দলে বিভক্ত হয়েছি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছি দ্বিতীয় কথা হলো একজন সাহাবি সালাত শিক্ষা দিতে গিয়ে বললেন এমনটা করেছেন এতগুলো হাদিস রাসুলের পক্ষ বর্ণিত হওয়ার পরে ওই হাদিসটা নিয়ে আমরা টানাপাড়া করতে গেলাম কেন ওটা হচ্ছে জৈফ হাদিস তর্কে না গিয়ে আমরা রসুল মোহাম্মদ সলাল্লাহ আলিকামের হাদিসকে প্রাধান্য দেব এটা আশা করতে চাই দর্শক মণ্ডলের কাছে আর একটি উদাহরণ এখানে পেশ করতে চাই আপনাদের সামনে যেটা নিয়ে খুবই মতনক্য আছে রসুল্লাহ সাল আলাইহাসাল্লাম তিনি সালাতের মধ্যে সুরা ফাতে পড়েছেন কি পড়েননি এই উদাহরণ পেশ করছে এই জন্যই এই নিয়ে দেশে খুবই মতনক্য আছে অথচ এই বিষয়টি অত্যন্ত হালকা বিষয় এবং অত্যন্ত সাধারণ বিষয় রসুল সাল আলিয়া সাল্লামের বাণী এই মর্মে যে আল্লা রসুল বলছেন লা মকরাবি ফাতেহাতিল কিতাব যে ব্যক্তি সুরা ফাতেহা পড়ে না তার সালাত হয় না এটা বহু গ্রন্থে বর্ণিত হয়েছে সই বুখারি মুস্তিম আবুদাউদ বহু গ্রন্থে বর্ণিত হয়েছে এই হাদিসটি প্রসিদ্ধ হাদিস সই হাদিস কিন্তু আমি কেন সুরা ফাতেহা পড়া থেকে বিরত হলাম ছেড়ে দিলাম কেন এখানে কয়েকটা হাদিস বর্ণনা করা হয় সে হাদিসটি হলো যে যে ব্যক্তি ইমামের পিছনে সুরা ফাতেহা পাঠ করবে তার মুখে আগুন লাগাও আর হাদিস চালু আছে যে ব্যক্তি ইমামের পিছনে সুরা ফাতেহা পড়বে তার মুখটা মাটি নিক্ষেপ করো আর হাদিস বর্ণিত আছে যে যে ব্যক্তি ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ে ওই ব্যক্তির সালাত হয় না নজবিল্লা এই হাদিসগুলো আগে আমি দেখব হাদিসগুলো সহি কিনা এই হাদিসগুলো সহি কিনা দেখতে গেলেই হাদিস পেলাম কিন্তু হাদিসগুলো তো জাল মিথ্যা কোনটা একটা জৈব জাল হাদিস যে হাদিসগুলোকে মহাদিসগণ পূর্ব থেকেই আজ থেকে বারোশো বছর আগ থেকে জাল হাদিসের গ্রন্থে বর্ণনা করেছেন জাল বলেছেন জৈব বলেছেন ওই হাদিসটি কেন আজকে আমরা সামনে পেশ করলাম সম্মানিত দর্শক মন্ডলী বিজ্ঞ দর্শক মন্ডলীকে আহ্বান জানাতে চাই এই হাদিসগুলো যদি জয়ীফ হয়ে যায় যদি জয়ীফ হয়ে থাকে মহাদিসগণ জৈব বলে থাকে तोने किनो पथ आज रसुल्ल सलाम साहब एकरम सूरा फतेहा पढ़े हमें पढ़ी हमें पढ़ब शक्त बक्तव्य दिए गल रसुल्ला सल्लम ला सोलत फतेह कित सुरा फतेहा सालते पढ़े ना से व्यक्तिर सलातेहा छाड़ा सालात होना रसुल्ला सल्लमे बक्तब्य আমাকে গ্রহণ করতে হবে যদি আমি এই বক্তব্যকে গ্রহণ না করে ওই জালগুলো জৈব হাদিসগুলো মানতে চাই তাহলে মতন আসবেই ভাববেই কোনো কি একজন মহাদিস ওই হাদিসকে সহি বলেছেন যে হাদিসটি হলো যে ব্যক্তি ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ে ওই ব্যক্তির মুখে আগুন লাগিয়ে দাও ওই ব্যক্তির মুখে মাটি নিক্ষেপ করো ওই ব্যক্তির সালাত হয় না এই হাদিসকে কি কোনো মহাদেষ সই বলেছেন প্রশ্ন আসে না এইগুলো তো জাল হাদিসের গ্রন্থে রচিত হয়েছে কোরআন এবং সই হাদিস যদি আমি মেনে চলি তাহলে মতনক্য থাকবে না বন্ধুরা আমার আপনাদের সামনে আমি বিনীতভাবে আহ্বান জানাতে চাই আমি যদি একটু চিন্তা করি যে সই হাদিস কোনটা আর জয়ীফ হাদিস কোনটা শরীয়ত মানতে গিয়ে এটা যখনই আমি প্রাধান্য দেব ইনশাল্লাহ সঠিক পথটা খুলে যাবে হাদিস সহিটা মেনে নিব এই আন্তরিকতা থাকতে হবে এত বড়ো একটা ফজিলত মানলাম না কেন হ্যাঁ এখানে একটি যুক্তি দেওয়া হয়ে থাকে যে ওয়াইদা কুরিয়াল কোরআন ওয়াংসিতু যখন কোরআন তেলাওত করা হয় তখন চুপ থাকো কিন্তু আমি বলতে চাই জহরের সালাতে আসরের সালাতে তখনও কি তখন তো আমি কেরাত শুনি না তখন কারো পড়ি না বন্ধুরা আমার এই পর্যায়ে একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবার আলোচনায় ফিরে আসছি ইনশাল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ তারা কারা প্রতি কথাই চলাতে তো তাদের কথাই পড়ছিগুহন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 ছটায় সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়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 দর্শক মন্ডলী আমি যে বিষয়টি বলছিলাম কোনো যুক্তি নেই এখানেই প্রমাণিত হয় যে আমি জহর এবং আসর সালাতে কিন্তু পড়ি না তাহলে ওই আয়াতটি এখানে নিয়ে আসার কোনো যুক্তি কথাই নেই মানে আমাকে শিক্ষা দেওয়া হয়েছে শেখানো হয়েছে যে ইমামার পিছনে সুরা ফাতেহা পড়া যাবে না কারণ কারণ একটাই যে সুরা ফাতেহা পড়লে মুখে আগুন লাগাই দিবে বা মাটি নিক্ষেপ করতে হয় তার সালাত হয় না এই হাদিসগুলো আসলেই যে মুসলিমরা কেউ তৈরি করেছে এমনটা নয় বরং এখানে বলা যায় মুসলিম উম্মাকে কোরআন এবং সই সন্না থেকে বিরত রাখার জন্যই এক শ্রেণীর স্বার্থপর এক শ্রেণীর লোকেরা এগুলো তৈরি করেছে আমাদের তো বিশ্বাস হয় না যেটা কোনো মুসলিম তৈরি করেছে এই সমস্ত হাদিস এখানে একটা বিষয় লক্ষণীয় যেটা আমি বোঝার জন্য উপলব্ধির জন্য বলবো। সুরায়ে ফাতেহা পবিত্র কোরআনের একটি অন্যতম শ্রেষ্ঠ সুরা এবং উম্মুল কোরআন যার নাম এবং প্রথমে আল্লাহর রাবুল্লাহ একে বর্ণনা করেছেন কোরআনের শুরুতে রয়েছে ভূমিকা বলা হয় এই সুরা ফাতেহার মধ্যে যে আহ্বান রয়েছে जहाँ पवित्र कुरान् अन्न कथाओ नहीं आहवान कि प्रथम आल्लाब्बुल आलमी शुक्रिया आदाय करतपर हमें बान्दार चावेषण करवर्ती दिक्कत मुख फिरिए कवलम्रल्ला पथे आसते चाची से इहदिन मुस्तिम अर्थात हे आल्लाह अपनी के सठीक सूजा पथी प्रदर्शन कर सूजा पथि देखान বিশাল আহবান আমি অর্থাৎ একমাত্র সেটা হলো ইহদিনা সিরতাকিম হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথটি প্রদর্শন করুন বন্ধুরা আমার এখানে আপনি আমি যদি একটু বিশ্লেষণ করি এই এত চাওয়া এত পাওয়া মধ্যে এটাকে আল্লাহ কেন প্রাধান্য দিলেন অর্থাৎ একজন মানুষ সঠিক পথ অবলম্বন করবেন সঠিক পথে চলবেন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠতম গুরুত্বপূর্ণ বিষয় অন্য আয়োজন বলা হয়েছে এই সঠিক সোজা পথেরই তোমরা অনুসরণ করোসব অন্য পথের অনুসরণ করো না ফাতাফার রাখাবে কুমাং সাবিল যখনই তোমরা অন্যান্য পথের অনুসরণ করতে যাবে তখন সঠিক পথ থেকে তোমরা পথভুষ্ট হবে অস্বকুম বিহী লুম তাত্তা কোন আর এটা আল্লাহর পক্ষ থেকে ওসি যাতে তোমরা সঠিক পথ অবলম্বনের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো পবিত্র কোরআনের এই সুরাটি অন্যতম মুসলিম জীবনের জন্য অন্যতম একটি মানদণ্ড এই মানদণ্ড নির্ধারণের ব্যাপারে মুস্তিম মুম্মাকে প্রথমে পৃথক করা হয়েছে লাখ, লাখ মানুষ সালাত এই পবিত্র কোরআনের সুরা ফাতে ছেড়ে দিচ্ছে বর্জন করেছে কেন বর্জন করা হল অথচ উচিত আল রাসুল সেই জন্যই তো বলেছেন প্রতি বার একজন মুসলিম ব্যক্তি আল্লাহর কাছে সঠিক পত্রী চাইবে ইহদিন আসিরত আল মুস্তাকিম শুধু কি এটা বারবার মনে কর দেয়া কানাস্তি একমাত্র তোমারই এবাদত করি এবং একমাত্র তোমার কাছে সাহায্য চাই যে ব্যক্তির ভিতরে এই কথাটি বারবার ধ্বনিত হতে পারে ওই ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কোন কিছুর এবাদত করতে পারে না গাছের কাছে পূজা করতে পারে না পাথরের কাছে পূজা দিতে পারে না অন্যের কাছে মাথা নতো করতে পারে না যখন বলবে ওই ইয়া কেনাস্তাইন একমাত্র তোমার কাছে সাহায্য চাই তখন ওই ব্যক্তি একমাত্র আল্লাহ ব্যতীত অন্য সাহায্য পার্থ করতে পারে না ইসলাম কি চমৎকার জহর সালাতে আসর সালাতে মাগরিফ সালাতে এশার সালাতে সন্নাতে তাহায্যতে ঈদের সালাতে তারাবীতে ভিতরে জানাজাতে সর্ব জায়গাতে প্রত্যেক রাখাতে সুরা ফাতেহা পড়বে তার মনের মধ্যে ধ্বনিত হবে কথাটি যে একমাত্র আল্লাহর কাছেই আমি সাহায্য চাই একমাত্র আল্লাহরই আমি এবদত করি আর অন্য কারো এবদ করি না যদি আলোচনায় যাওয়া যায় তাহলে মানুষের সামনে আমাদের সামনে স্পষ্ট ফুটে উঠে সুরাফ ফাতেহার গুরুত্ব কতটুকু অথচ আমি সুরাফ ফাতেহা বর্জন করেছি সম্মানিত দর্শক মণ্ডলী পৃষ্টিভির মাধ্যমে আমরা মুসলিম জাতিকে জানা দিতে চাই যে সমস্ত জৈব এবং জাল হাদিসকে সামনে এনে মতনক্য সৃষ্টি করতে চায় না আর বিষয় এখানে লক্ষণীয় সেটা হল শেষে বলা হচ্ছে সিরোতাল্লা দিনা আনিহিম আমি তাদেরই পথ আপনি আমাদেরকে দেখান আমি চাচ্ছি যে পথ আপনি দেখিয়েছেন যাদের প্রতি আপনি ইনাম করেছেন অর্থাৎ যাদের প্রতি আপনি রহম করেছেন তারা কারা তারা হলেন নবীগণ তারা হলেন শহীদগণ তারা হলেন সিদ্দিক এবং সলেহ যারা তারাই তাদের প্রতি আল্লাহ আল্লাহরাবল সন্তুষ্ট হয়েছেন রহমত নাজিল করেছেন আমি তাদের পথটাই চাচ্ছি মকজুব আলি হিমাল দলীন আমি তাদের পথ চাই না যারা দলিন যারা মকজুব অর্থাৎ যারা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত এদের মখজুব হলো বলা হয়েছে ইহুদিরা এবং দলিন হলো নাসাররা খ্রিস্টানরা এখানে একটি দারুণ একটি বিষয় রয়েছে মুসলিম উম্মার সবচেয়ে বড় শত্রু হল এই দুইটি এবং তারা মুসলিম উম্মাকে মেনে নিতেই পারে না মেনে তারা নেয় না বন্ধুরা আমার আজকে যদি আপনি কথাটা বিশ্লেষণ করেন তাহলে প্রমাণিত হবে যে মুসলিম উম্মা সঠিক পথটা পেয়ে গেল আল্লাহর কাছে আহ্বান জানাচ্ছে আর সর্বদাই মুসলিমরা যখনই যে সালাতেই দাঁড়ায় তখনই সে কামনা করে যে ইহুদিরা আল্লাহর পক্ষতে গজপ্রাপ্ত হোক খ্রিস্টানরা পথভুষ্ট হোক তারা পথভুষ্ট হয়েছে বারবার মনে করে দেয় আমাকে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের আমি কোনো আচরণ কোনো এবাদত কোনো সভ্যতা কোনো বিধান আমি মেনে চলবো না মর্মে বারবার একজন মুসলিম ব্যক্তির মনে ধ্বনীত হয়ে কথা শুধু যদি সুরা ফাতেহা নামকা অস্ত্রে যদি আমি গ্রহণ করি মেনে নি তাহলে ভুল হবে একটু বিশ্লেষণে নামুন অবশ্যই অবশ্যই কখনো চাইবে না ইহুদি খ্রিস্টানরা যে মুসলিমরা এই সুরা ফাতেহাটা বারবার পড়ুক কারণ যখনই মুসলিম ব্যক্তি যখনই প্রত্যেক রাক্তি পড়ে প্রত্যেক বার পড়ে প্রত্যেক সালাতে পড়ে সার্বক্ষণিক সারা জীবন পড়ে থাকে এই ফাতেহাটি বিধিবদ্ধ করা হয়েছে কেন একটু বিশ্লেষণ করলে প্রমাণিত হয় যে আমি যেন কখনো ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি সভ্যতা তাদের কোনো রীতিনীতি তাদের কোনো বিধান আমি গ্রহণ না করি সর্বদাই কোরআন এবং সৈহাদিসের পথে থাকতে হবে তার জন্য এটা পড়তে হবে আর একটি বিষয় এখানে লক্ষণীয় সম্মানিত দর্শক মন্ডলী আপনার প্রতি আহ্বান জানায় একটু দেখুন সেটা হলো সুরা ফাতেহা যখন আমি শেষ করলাম তখন আমিন বলবো জোরে যে হেরিস আমিন আমি বলবো জোরেই বলবো আর আরেকটি হাদিস বর্ণিত হয়েছে যে আমিন জোরে বললে ইহুদিরা সবচেয়ে বেশি মুসলমানদেরকে হিংসা করে তাহলে এবার আপনি বিশ্লেষণ করুন चायना मुस्लिम व्यक्ति सोरा फतेहा पढ़े मकजुब कथा आरोप आल्लासे प्रार्थना करबूल कर जिन कई ना मुस्लिम उम्मा प्रतियत सरा फतेहा प्रत्येक सलााते पाठ करबाम मुक्त देहन इमाम हन और मुक्ति हन तरा सुरा फतेहा पढ़वें पोड़ पढ़ार माध्यम एतगुल विषय से विश्लेषण करतप्पर गए बोल आल्ला तुम्हें कबूल करो कि चमत्कार विषय किंतु अमिनो बत रखा हो फहा पढ़ाके बरत रखा हो क्यों रखा हल ये बला जाए স্পষ্টভাবে বিশ্লেষণ করা যায় যে সুরা ফাতে থেকে মুক্ত করার জন্যই এ সমস্ত জয়ীফ এবং জাল হাদিসগুলো এক শ্রেণীর স্বার্থ এক শ্রেণীর মানুষরা তৈরি করেছে এবং মুসলিম উম্মার মধ্যে ছড়িয়ে দিয়েছে যার কারণে আজকে বঞ্চিত এর পিছনে কারণ একটাই এক নম্বর কারণ যেন ওই ব্যক্তি বারবার মনে না করতে পারে যে একমাত্র তোমারই এবাদত করি একমাত্র আমি তোমার কাছে সাহায্য চাই এবং তারা চায় না যে মুসলিমরা সঠিক পথটা পাক কারণ তারা তো একটা গ্রুপ গজবপ্রাপ্ত আর একটা হলো পথভুষ্ট আর সেখানে মুসলিমরা সঠিক পথটা পেয়ে যাবে এটা তারা কখনোই চায় না আর একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে নিহিত রয়েছে সেটা হলো বারবার স্মরণ করে দেয় সিদ্দিকদেরকে সোহাদা যারা তারা নবীদেরকে এবং সলেহ যারা তাদেরকে স্মরণ করে দেয় একজন মুসলিম ব্যক্তি যখন বলে সিরতীন আন আমিম তাদের পথ আমি চাচ্ছি কাদের পথ যাদের প্রতি আল্লাহ রব্লা রহম করেছেন নিয়ামত তাদেরকে দান করেছেন তাহলে তখনই সাথে সাথে নবীরদের সংস্কৃতি সভ্যতা আমুল আকলাক আমার স্মরণ হয় সাহাবিদের আখলাক আমার স্মরণ হয় আমাদের শহীদ যারা তাদের বিষয়টা আমার মনে আসে যারা সলেহীন তাদের বিষয়টা আমার স্মরণ আসে সিদ্দিক যারা তাদের বিষয়টা আমার স্মরণ আসে তখন আমি উদ্বুদ্ধ হই নবীর চরিত্রের দিকে নবীর আমলের দিকে সাহাবাকামের আদর্শের দিকে আমি উদ্বুদ্ধ হব। কিন্তু আমি উদ্বুদ্ধ হওয়া থেকে বঞ্চিত হয়েছি তার অন্যতম একটি কারণ যে আমি সুরাফাতে হা থেকে বঞ্চিত হয়েছি এরপরে যখন আমিন বলছি তখন আমিন বলা থেকে বঞ্চিত হয়েছে কারণ ইহুদিরা চায় না आमीन जो मुस्लिमरा अम बलार माध्यमे ते ये प्रार्थना आल्ला कबुल हक माननीय दर्शक मंडली के नीन भावे जाना चाहिए जयीप जाल हादीस क्षेत्र थार कारण कतटी जगह समस्या होश्लेषण कर देखू देखु कतटी क्षतिकर जो आज के जयीप जाल हदीस मानुषर सामने पेश ना हतो তাহলে এই মতনক্য থাকতো না সবাই মিলে কোরআন এবং সই হাদিস মেনে নিত এবং ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তো তাতে মুসলিম উম্মার কল্যাণ সাধিত হতো এবং এই থাকতো না মতনক্যকে ঘৃণা জানানো উচিত ঘৃণা করা উচিত বন্ধুরা এখানে আরেকটি একটি উদাহরণ সংক্ষেপে দেওয়া যায় সেটা হলো সালাতের মধ্যে আরও অনেকগুলি বিষয় রয়েছে যা মত করে দিয়েছে অথচ মত থাকার কথা ছিল না পাঁচ বক্ত সালাতে মুসলিমরা দিনে পাঁচ বার একত্রিত হবে মসজিদে গিয়ে সালাত কিসে মসজিদ পৃথক হয়ে গেল ভাইয়ে ভাই এক সঙ্গে কেন সালাতদাই করতে পারি না আপনি আমি যখন বিশ্লেষণ করব সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এমন কি ওজু আজান এগুলো বিষয়ে যখন বিশ্লেষণ করব। অধিকাংশ ক্ষেত্রে জাল হাদিস নিহত রয়েছে জয়ীফ হাদিস নিহত রয়েছে যার কারণে আমাদের মধ্যে বিভক্তি চলে এসেছে এবং এই বিভক্তির কারণেই আমরা মুস্তে মোম্মা অনেক অনেক দূরে পিছিয়ে গেছে। সালাত হল রায়সুল এবাদা এবাদতের মধ্যে শ্রেষ্ঠ এবাদত হলো এবাদতের মাথা হলো আসলাত আর এই সালাতের কারণেই বারবার আমার স্মরণ আছে ঐক্যের বিষয়টি बंधु क्षेत्र दी इनशाला जाब आल्ला के तौफिक दान कर सुबाना असदुल्लाई असल वरम्ला वरक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 খান হাফেজ এবিএম, আব্দুল রাজাক জাহাঙ্গীর আলমের উপস্থাপনায়সলামের মূল ভিত্তি করতেছে আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে জাকিরের আন্তরিক বার্তা বৃদ্ধাশ্রম আল কুরানো তেইশ চব্বিশে উল্লেখ আছে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 কোন স্থান নে